আরে যে টিয়া কি করছিস ওখানে দেখতে পাচ্ছিস না কে এসেছে আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জন্তু চল আমাকে মাথা নিচু করে কর আমি কেন করব আচ্ছা করবি না তারা এক্ষুনি দেখাচ্ছি আমি কি করতে পারি টিয়া পাখি তো কুর্নিস করলো না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 हाथीजे शक्ति खुद गर्व तक उचित शिक्षा देव ना <laughs> जा, जा।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 কেউ ছোট বা বড় হয় না নিজের শক্তি নিয়ে তোমরা দেখলে না একটা ছোট্ট পিঁপড়ে কিভাবে নিজের বুদ্ধি দিয়ে একটু ভয় না পেয়ে অত বড় হাতিকে উচিত শিক্ষা দিল তোমাকে অনেকবার দেখেছি री सत्य बोल कब ना जो जल के पीछे करूब भाई तुम